আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসালাম সম্মানিত দর্শক শ্রোতা বা বনেরা। তাফসিরুল কোরআন ডট কমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মবারকবাদ জানিয়ে পবিত্র মাহের ওমাদান ভিত্তিক কয়েকটি বিশেষ প্রোগ্রাম আমরা শুরু করছি আজকে প্রথম পর্বে আমরা আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরব বিষয়টি হল রমাদান মাস কেন্দ্রিক বাংলাদেশে বহুল প্রচলিত আকিদাগত এবং আমলগত বিশটি ভুল আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটি পর্বে আমরা তিনটি করে ভুল আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা অনেকগুলো ভুল রয়েছে যে ভুলগুলো আমাদের আকিদার সাথে সম্পর্কিত ভুল আবার কিছু কিছু ভুল রয়েছে যেগুলো আমাদের আমলের সাথে সম্পর্কিত ভুল বাংলাদেশে রমাদান মাস কেন্দ্রিক অসংখ্য আকিদাগত এবং আমলগত ভুল রয়েছে আমরা সবগুলো আলোচনা করব না আমরা তোর মধ্যে যেগুলো বহুল প্রচলিত এবং সমগ্র বাংলাদেশ জুড়েই সকলের মধ্যে প্রচলিত এরকম আমরা বিশটি ভুল আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা এই ভুলগুলো সংশোধন করে নেবেন ইনশাআল্লাহ কোন একটি বিষয় আকিদাগত এবং আমলগত না জেনে যদি ভুল হয় সেটি খেলাফে সুননত হয় এটি সুননতের খেলাফ আকিদের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে কিন্তু জানার পরেও যদি আমরা সে ভুলের উপরেই থাকি তখন সেটি আর ভুলের মধ্যে থাকে না খেলাফে সুননতের মধ্যে সীমাবদ্ধ থাকে না তখন সেটি কিন্তু বেদাতে রূপান্তর হয়ে যায় তো আমাদের বাংলাদেশে যে ভাই বোনেরা এই ভুলগুলো করেন মূলত আসলে না জেনে করেন সঠিক জ্ঞানের অভাবে জানার পরেও যদি আমরা এই ভুলের উপরে অটল থাকি তখন কিন্তু আর এগুলো খেলাপে সন্নত থাকবে না ভুল থাকবে না তখন এগুলো হয়ে যাবে বেদাত আর বেদাত খুবই মারাত্মক বিষয় বেদাতকে আল্লা রসুল সালাম এত বেশি আপনাদের সামনে আল্লাহাম বলেন আল মাদা তো হারামুন নবী মদিনাকে মদিনার একটি সীমানা দেখিয়ে দিলেন দেখিয়ে বললেন যে এই মদিনা হইল হাদাসান। যে ব্যক্তি এই মদিনার হারামের সীমানার ভিতরে কোন বেদাত করবে দিবে মদিনার হারামের ভিতরে তার উপরে লানত লস্ত ফেরস্তাদের লানত এবং দুনিয়ার সমস্ত মানুষের লানত। আল্লা নিকট গ্রহণযোগ্য হবে না তাহলে সহি মুসলিমের এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে বেদাহাত কত মারাত্মক যে মদিনার মধ্যে কোন বেদাহাত করলে বেদাহাতিকে আশ্রয় দিলে তার উপরে আল্লাহর লালন ফেরেস্তাদের লানত সমস্ত মানুষের লানত লহানত এমনকি কেয়ামত ময়দানে তার কোন আমল কবুল হবে না আর নবী সাল্লা ইসলাম জীবনে যতবার খোদবা দিতেন প্রত্যেক খোদ্বার শুরুতে সম্পর্কে সতর্ক করতেন তাহলে কত শত শতবার হদবাদিয়েছেন আলোচনা করেছেন প্রত্যেকবার নবী সাল্লাহ ইসলাম বেদাত সম্পর্কে সতর্ক করেছেন যে এটি শহীদ মুসলিমে এসেছে সুনান আন্না এসেছে প্রায় প্রত্যেকটি হাদিসের গ্রন্থে এই কথাগুলো এসেছে আম্মা বাদ নবী সালাম এই কথাগুলো প্রত্যেক বলতেন যে প্রত্যেক বেদাহাত হল দলালা আর প্রত্যেক দলাল জাহান নামে নিয়ে যাবে তাহলে আমরা এই দুটি হাদিস থেকে সহজে বুঝতে পারি যে বেদাত কত মারাত্মক কত ভয়ঙ্কর কত ক্ষতিকর আল্লাহ এটি হলো যে রমাদান মাসকে তিন ভাগে ভাগ করা এটি একটি আকিদাগত আমাদের দেশের কমন বুল আমাদের দেশের অধিকাংশ ভাই বোন এমনকি যে ক্যালেন্ডারগুলো বের করা হয় রমাদানের সেখানে তিন ভাগ করা হয় প্রথম অংশ রহমতের দ্বিতীয় অংশ মাখফেরাতের তৃতীয় অংশ নাজাতের এইরকম প্রায় এই দেশের নিরানব্বই ভাগ বলতে গেলে মুসলিমই বিশ্বাস করে আকিদা পোষণ করে যে রমাদান মাস তিন ভাগে বিভক্ত প্রথম অংশ রহমতের দ্বিতীয় অংশ মাখফেরাতের তৃতীয় অংশ নাজাতের অথচ এই কথাটি এবং কোন মহাদেশ এই হাদিসটিকে টিকে মনকার বলেছেন কারণ এই হাদিসের মধ্যে দুইজন রাবি আছেন একজন ইউসুফ ইবনে জিয়াদ আরেকজন আলী ইবনে জাহেদ ইবনে যদান এই দুইজনেই দুর্বল রাবি এই কারণে মহাদিসে নাকি মনকারও বলেছেন মনকার মানে একেবারে প্রত্যাখ্যাত এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তো এইরকম একটা হাদিসের উপরে ভিত্তি করে আমাদের দেশে সবাই মনে করে যে রমজান মাস তিন ভাগে বিভক্ত একটা অংশ রহমতের একটা মাখফেরাতের একটা নাজাতের অথচ পুরা রমজান মাসে রহমতের দরজা সময়ের পুরো রমজান মাসে নাজাথের এটাকে তিনবাগে বিভক্ত করা এটা আমাদের আকিদাগত বিশ্বাসগত ভুল দ্বিতীয় যে বুলটি আমরা সংক্ষেপে বলবো সেটি হলো যে এই মাসে একটি নকল ইবাদত করলে পরজের সমান ফরজ আবাদত করলে সত্তরটি ফরজ সমান এটু আমাদের ভিত্তি করে এই ফজিলত বিশ্বাস করা যাবে না কারণ এই ফজিলতটি আকিদার সাথে সম্পৃক্ত যে একটি নকল এবাদত করলে ফরজ সমান একটি ফরজ করলে সত্তরটি ফরজ সমান যেহেতু এই ফজিলতগুলো। এটি এই বিশ্বাসটা আমাদের ভুল তবে এই রমাদান মাসে আল্লাহ প্রত্যেকটা আমল ফজিলত অনেক গুণ বাড়িয়ে দেন কিন্তু এটা বিশ্বাস করা যাবে না যে একটি নকল আবাদত করলে ফরজের স্বভাব ফরজ আবাদত করলে সত্তরটা ফরজের স্বভাব তৃতীয় যে বুলটি সেটি হলো আমাদের রমাদান মাস আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকের মুখে মুখে একটা কথা থাকে যে এই রমাদান মাসে যা খাইতে পারো কোনো হিসাব নিকাশ নাই এইটা আমাদের আরেকটা আকিদাগত বুল খাওয়া দাওয়ার ব্যাপারে আল্লাহ সুবান তালা এটা রমাদান গাই রমাদান সারা বছরের জন্যই আল্লাহ সুবাহান তালা আমাদের জন্য কিছু খাবারকে হালাল করেছেন কিছু হারাম করেছেন এটার একটা নির্ধারিত সীমা রেখা আছে কিন্তু রমাদান মাস কেন্দ্রিক এইরকম কোন কথা নবী সাল্লাহ ইসলাম থেকে সাহাবাইকেরাম থেকে সালাফ সোলহিন থেকে কোনো ওলামাইকরাম থেকে যুগে যুগে এই কথা বর্ণিত হয় নাই যে রমাদান মাসে যা খেতে পারার কোনো অসুবিধা নেই এটার কোনো হিসাব নাই হিসাব হবে না কেন আল্লাহ সুবাহতালা প্রত্যেকটি কাজের প্রত্যেকটি আমলের হিসাব নিবেন তাহলে আমি হারাম খেলে রমাদান মাসেও হিসাব দিতে হবে আর যদি আমি হালাল খাই স্বাভাবিক খাবার খাই ইসলাম কোন অস্বাভাবিকতাকে পছন্দ করে না তো এই হিসাবে রমাদান মাসেও আমি যদি হিসাবের বাহিরে অপরিমিত ইচ্ছা ইচ্ছাকৃত যা মনে চাইল তাই খেলাম তাহলে অবশ্যই আল্লাহর কাছে হিসাব দিতে হবে সুতরাং এই কথাটি এই চিন্তাধারাটিও আমাদের আকিদাগত ভুল আল্লাহ সুবান তাল্লাহ আমাদের সবাই এই জাতীয় আকিদাগত রমাদান মাস কেন্দ্রিক ভুল থেকে আমাদেরকে বেছে থাকার তৌফিক দান করুন আমিনা আলমিন আসসালাম আলাইকুম আহমতুল